করেছেন। তোমাদের মধ্য থেকেই তোমাদের সাথী সঙ্গিনী অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক তোমাদের থেকেই সৃষ্টি করেছেন ওয়াজু আজওয়া যান হাফাদা এবং তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে আল্লাপাক সৃষ্টি করেছেন তোমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের পুত্রও সৃষ্টি করেছেন এবং পুত্রও আল্লাহ পাক বুলাম সৃষ্টি করেছে এইভাবে আল্লাহ পাক এই মানব জাতিকে কেমত পর্যন্ত রাখবেন ওরাজা কাকমিনা তৈবাত এবং তোমাদেরকে আল্লাহ পবিত্র রেজেক ও দান করেছেন হালাল উপজীবিকাও দান করেছেন আফাবিল বাতিল তাহলে কি তোমরা বাতিলের প্রতি বিশ্বাস করবে ভ্রান্ত পথের উপর বিশ্বাসই থাকবে আল্লাহ ছাড়া অন্যের প্রতি বিশ্বাসই থাকবে অবে নে মাতিল্লাহমিয়াক ফেরুন আর তারা কি বাতিলকে বিশ্বাস করবে অবে নামিল্লাহমিয়াক ফরুন এবং আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হবে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের এহসান আমাদের উপর আল্লাহ ফাকরবুল্লা আলমিনের অনুগ্রহ যে আল্লাহাক আমাদের স্বজাতি থেকে আমাদের জোড়া সৃষ্টি করেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন আর এইসব মুশরেকরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব উপাস্যের এবাদত বন্দি করে মা আলাইম রিজকাম আসামাওয়াত আসমান জমিন থেকে তাদের রেজিকের তারা মালিক নয় না আসমান থেকে না জমিন থেকে কোথাও থেকে তাদের রেজেক তারা এনে দিতে পারে না এসব উপাস্যের তারা পুজো করে থাকে এসব উপাস্যের তারা ইবাদতবন্দিগি করে থাকে উপাসনা করে থাকে কোন ক্ষেত্রেই রেজেকের মালিক নয় তাদের ওয়ালাইস্তা তিও আর এটা তাদের পক্ষে সম্ভবও নয় এর জন্য তারা সক্ষম নয় ফালা ফালাতিল্লাহ আমসাল সুতরাং আল্লাহ ফাকরবুল আলমিনের কোনো তুলনা করিও না আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে তুলনা করিও না ইন্না আলমান তুমলা আলমন নিঃসন্দেহে আল্লাহ ফাকরবুল আলম সব কিছুই জানেন আর তোমরা জানো না মহান আল্লাহ তারপর এর স্বাদ করছেন একটি মালিকানাভুক্ত দাসের আব্দম মামলুকা একটি এমন দাসের আল্লাহাক রাবুল্লা আলম দৃষ্টান্ত বর্ণনা করেছেন যা হচ্ছে মালিকানাভুক্ত কারো লাইকেরো আলা কোন ক্ষেত্রে কোন রকমের মালিকানা রাখে না তার কোনো ক্ষমতা ইখতিয়ার নেই আমার রাজাক নাহমিনারিজ কান হাসানা আর যাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি ভালো উত্তম রিজিক ফাহেক মিনহ আর তা থেকে সে বাই করে সিররাম ওয়া যাহারা গোপনেও আর প্রকাশ্যেও হালিয়াস্তাউন এই দুই শ্রেণীর মানুষকে সমান হইতে পারে অর্থাৎ এমন এক ব্যক্তি যে হচ্ছে আব্দে মবলুক অর্থাৎ এমন দাস যে অন্যের মালিকানাধীন কৃত দাস তার যা আয় উপার্জন হয় সব কিছু মণিবের খাতে চলে যায় তার কাছে কিছুই থাকে না তার হাত শূন্য আর আরেক ব্যক্তি বা আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আমি উত্তম রেজিক দান করেছি স্বাধীন করেছি সুতরাং তাদের কাছে ধন সম্পদ রয়েছে তারা প্রকাশ্য খরচ করে এবং গোপনেও আল্লাহ রাস্তায় খরচ করে এই দুই দল কি সমান হতে পারে হালিয়াস্তাউন যেমন দুই দল সমান হতে পারে না ওই রকমই আল্লাহ ফকরাবুল বান্দা বান্দাওয়স হয় মৃত মারা গেছে তাদেরকে ডাকছো তাদেরকে সেজদা করছো তারা কি আল্লাহর মতো যিনি রাত দিন সবসময় তার বান্দাদের উপর ব্যয় করতে আছেন সমান হইতে পারে আল্লাহাক বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সমস্ত প্রশংসা বাল আকসার হুম আলমন বরং মানব জাতির অধিকাংশই আসল বিষয় বিষয়কে জানে না মহান আল্লাহ তারপর এর সাদ করছেন ওজার আবল্লাহম সাল্লাহ রাজু আবকাম লা আব কামকদের আলা সেই ওহ কাল্লুন আল্লাহ মাউলা এই নামা ইউজেহিম মহানাল্লা করেছেন আরো পাক দৃষ্টান্ত বর্ণনা করছেন দুই ব্যক্তির দুজন মানুষ একজন হচ্ছে বোবা আলা আলাসী তার কোনো ক্ষমতা নেই বোবা সুতরাং না বাক শক্তি রয়েছে বলার ক্ষমতা রয়েছে না কোনো কথা শোনে ওহু আল্লুন আলাম বরং সেই ব্যক্তি তার মালিকের জন্য বোঝা বোবা মানুষ কিছু শোনেও নাম মালিকের জন্য এইরকম দাস হচ্ছে বোঝা এই নামা ইউজে হল আখের যেখানেই তাকে পাঠাক না কেন যেখানেই তাকে কোনো কাজের দায়িত্ব দিক না কেন কোন ভালো কল্যাণ নিয়ে আসতে পারবে না কোন উপকার করতে পারবে না হালিয়াস্তাবি হোয়া এই ব্যক্তি যেই ব্যক্তি এইরকম বোবা এবং কোনো কাজ করতে পারে না সেই ব্যক্তি অমাই আমর বিলাত আর ব্যক্তি হচ্ছে যে ন্যায়নীতির আদেশ করে ন্যায়সঙ্গত কথা মানুষকে বলে এই দুই ব্যক্তি কি সমান হতে পারে ওয়াহু আলা সরতে আর যেই ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে ন্যায় দিয়ে বিচার করে সেই ব্যক্তি যদি সহজ সরল পথের ওপর সঠিক পথের প্রতিষ্ঠিত হয় তার সমান কি ওই বোবা হইতে পারে কখন হইতে পারে না তেমনই আল্লাহ ফাকরাবুল্লা আলমিনকে বাদ দিয়ে যে যেসব উপাস্যের তোমরা উপাসনা করছো যেসবকে তোমরা ডাকছো যেসব মৃতদের কাছে তোমরা ধর্ণা দিচ্ছ এগুলি হচ্ছে ওই রকমই যে এরা বোবার মতো এরা কথা বলতে পারে না এরা তোমাদের ডাকে সাড়াও দিতে পারে না তোমাদের ডাক শোনেও না তাদেরকে কি করে ডাকছো তাদের কাছ থেকে কি করে তুমি কিছু পেতে পারো বরং আল্লাহ ফাকরবুল আলমিন যিনি সত্য পদ দান করেছেন সহজ সরল পদ দানকারী এবং সেই দিকে আহববান করেছেন আর তিনি ন্যায় বিচার করে থাকেন দুনিয়া এবং আখেরাতে সেই আল্লাহ ফাকর্বুল আলমিনের প্রতি ইমান নিয়ে আসো মহান আল্লাহ ইরশাদ করেছেন ওলিল্লাহ রাইবুসামাওয়ালআ واما امر الساعه الا كلمح البصر او هو اقرب ان الله على كل شيء قدير اسمان زمین وادر الشير সংবাদ একমাত্র আল্লাহ পাকের কাছریعছি আর কিয়ামতের ব্যাপারটি হবে একবারে চোখের পলকের মত কিয়ামতের বিষয়টি যে কিয়ামত হবে সেটা এমন হঠাৎ করে হবে যেটা হবে কলমহুল বাসার চোখের পলক মারার মত او هو اقرب अथवा এর চাইতে ও দ্রুত হবে الله على كل شيء قدير الله পাক رب العالمین প্রত্যেক বস্তুর প্রতি ক্ষমতাवान মহান আল্লাহ এর স্বাদ করেছেন আল আখরাজা আল্লাহ আউ্লাফিদ আল্লাহ আল্লাহ করুন আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে লুনা শাহ এমন অবস্থায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে এসেছো মায়ের গর্ভ থেকে যখন কিছুই জানতে না আল্লাহ পাক বলছে আল্লা তায়ালামুনা সেইয়া তোমরা কিছুই জানতে না ওয়াজা আলাকু মোসামাওয়াল আবসার ওয়াল আফ ইয়েদা এবং তোমাদের জন্য আল্লাহ পাক শ্রবণ শক্তিও দিয়েছেন দৃষ্টিশক্তিও দিয়েছেন ওয়াল্লা আফ এদা আর তোমাদেরকে আল্লাহ পাক অন্তরও দিয়েছেন না আল্লাহ মুশ করুন যাতে করে তোমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ পাক রাব্বুল এখানে একটি বিষয় যেটা বর্ণনা করে হচ্ছে যে মানুষ যখন মায়ের থেকে পৃথিবীতে জন্ম নেয় তখন কিছুই জানে আলমনা সে কিছুই জানতে না এটা সম্বোধন নবিয়ে করিম সাল্লা আল্লাহ ইসলাম থেকে শুরু করে সমস্ত মানব জাতিকে আল্লাপাক বলেছেন মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসে মানুষ তখন কিছুই জানে না আল্লাহ আল্লাপাক আরেকটি কথা এখানে বর্ণনা করেছেন যে আল্লাপাক তারপরে ওই শিশুকে মায়ের পেটে যে রয়েছে তাকে পাক শ্রবণ শক্তি দিলেন তারপরে দৃষ্টিশক্তির কথা বলেছেন তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোরআন অনেক করিম স্পষ্ট করছে যে প্রথম শিশু মায়ের গর্ভে আর শ্রবণ শক্তি পায় শোনার শক্তি পায় তারপরে দেখার শক্তি পায় তারপরে চিন্তার শক্তি বোধ শক্তি পায় আল্লাহ ফাকর্বুল আলম যেইভাবে বর্ণনা করেছেন আজকের সায়েন্স তার সত্যতা প্রমাণ করেছে বরং আল্লাহ ফাকর রব্বুল্লা আলমের কথা চিরসত্য আর সায়েন্সের কথা আজকে একরকম কালকে আর এক রকম হতে পারে তার সম্ভাবনা আছে কিন্তু সাদাক আল্লাহ আমান আসদাক মিন আল্লাহ হাদিস আল্লাহ পাক সত্য বলেছেন আল্লাহ পাকের চাইতে সত্য কথা আর কে বলতে পারে কোরআনের সত্য তার প্রমাণ এখানেই স্পষ্ট হয়ে যায় আল্লাহাক যেন কোরআন করিমের প্রতি সারা সমস্ত মানুষকে বিশ্বাস করার ইমানিয়াস করেন এবং জীবন গড়ে তোলার তৌফিক দান করেন মহান আল্লাহ তারা কি পাখিগুলিকে দেখেনা মুসাক্ষরাত নিয়ন্ত্রিত করে আল্লাহাক রব্বুল আলমিন রেখেছেন মায়ুম সে কোহন এগুলিকে ধারণ করে আল্লাহ ছাড়া আর কে রাখতে পারে এই খোলা আকাশে উড়ছে দুটি ডানা দিয়ে এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাকুল আলমিন দিয়েছেন পাখিগুলিকে ইন্নাফিজালিক এতে রয়েছে বহু নিদর্শন ওই জাতির জন্য যেই জাতি বিশ্বাসী মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন ওল্লা হজালে কুম সাকলু দিলাম আল্লাপাক আরো বহু নিয়ামতের কথা বর্ণনা করেছেন তার মধ্যে আরো নিয়ামত আল্লাহাক বর্ণনা করেছেন আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের ঘরে শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন ঘরে বসবাস করিবে এবং শান্তি হাসিল করবে এই জন্য আল্লাহাক রবন তোমাদেরকে ঘর বানাবার তফিক দিয়েছেন জায়াল আল্লাহমিন জলুদ্দিলামে বইউতান এবং তোমাদের জন্য গবাদি পশুর চামড়া থেকে ঘর বানাবার ব্যবস্থা করে দিয়েছেন তাস্তা খেফুন আহা যেগুলিকে হালকা মনে করে থাকো ইয়মা জায়নেকুম এবং সেগুলি তোমরা বহন করে থাকো তোমাদের ভ্রমণকালেও ওয়ামা এ কামাতে কুম এবং বাড়িতে অবস্থানকালেও আল্লাহ বলছেন অমিন আশাফিহা এবং এই গবাদি পশুর পশম থেকে ও আউবা এবং লোম থেকে ওয়াশা রেহা আর চুল থেকে আশা তোমাদের জন্য লেবাস পোশাকের ব্যবস্থা করেছেন পোশাক যে তোমরা ব্যবহার করবে সেগুলির জন্য আল্লাহ ফাকর রব্বুল আলমিন উপায় আসাহাস বলা হয় বাড়ির আসবাবপত্রকে আল্লাহফাকর বিভিন্ন আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়েছেন আন এলাহীন এবং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের ভোগের বস্তু করে দিয়েছেন আল্লাহ এখানে আশ্বফ ও সুফের কথা উল্লেখ করেছেন যেটা হচ্ছে মেষের পশম ও আবার রেহা আউবার বলা হয় উঁঠের লোমকে বলা হয় ও আর ইহা আর বকরি ছাগলের চুলকে বলা হয় আশ আর আল্লাহ ফিরে আসছি। এসব কেকার মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে सत्य देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জাহাঙ্গীর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 আল্লা এর সাদ করেছেন সুরিয়া আয়ত নম্বর আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন ওই সব সৃষ্টি থেকে যা সৃষ্টি করেছেন যে আল্লাহন ছায়া ছায়ার ব্যবস্থা আল্লাহ ফকর করে দিয়েছেন ওয়াজকিন জেবাল আকনানা এবং পাহাড়ে আল্লাহ ফকরবুল তোমাদের যে আশ্রয় নেওয়ার আত্মগোপন করার জায়গা বানিয়ে দিয়েছেন ওয়াজ আল্লাহুম সারাবিল এবং তোমাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিয়েছেন যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে সারাবিলা আর কতক পোশাকের আল্লাহ পাক তোমাদের ব্যবস্থা করে দিয়েছেন যা তা কি কুমো বা তোমাদেরকে রণক্ষেত্রে রক্ষা করে সুরক্ষিত রাখে আলকি অতিম মনে মাতাহ এই ভাবে আল্লাহ পাক তোমাদের উপর তাঁর অনুগ্রহকে সম্পন্ন করেছেন লা আল্লাহ কুম তুসলেমুর জাতে করে তোমরা আত্মসমর্পণ করো মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাইন তওয়াল্লা ফাইন মা আলিক আলবাল মোবিন তারপরেও যদি মানবজাতি জাতি ফিরে যায় হে নাবি মোহাম্মদ সাল্লাহআসাল্লাম তাহলে তোমার দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া ইয়ারে ফোনা নেমাতাল্লাহ সুম্মায়ুন কেরুন আহা ওয়াক্সার রহমুল কা ফেরুন তারা আল্লাহর নিয়ামতকে চেনতে পারে অতপর আর তারা অস্বীকার করে অকৃতজ্ঞ হয় ওয়াক্সার রহমুল কা তাদের অধিকাংশ হচ্ছে অকৃতজ্ঞ অধিকাংশ হচ্ছে কুফুরিকারী মহান আল্লাহ তারপরে সাদু ওয়াউনবাসমিনকুল্লে উম্মিন শাহিদা সুমাল ইউদানিল্লা কফর আল্লাহমুস্তা তাবুন স্মরণ করো ওই দিনকে যেই দিন প্রত্যেক জাতি থেকে আমি সাক্ষী নিয়ে আসবো সাক্ষী প্রেরণ করব প্রত্যেক জাতি থেকে আল্লাহাক রব্বুল আলমিন্নবীদেরকে সাক্ষী হিসাবে নিয়ে আসবেন কাফেরদেরকে সেখান থেকে সরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না সেখান থেকে রক্ষা পর আজাব থেকে রক্ষা পর অনুমতি দেওয়া হবে না আল্লাহম ইস্তাহ তাবুন আর না তাদেরকে ক্ষমা প্রার্থনা করার সুযোগ দেওয়া হবে আল্লাহাক সাদ করছেন ওয়াইজার আল্লাুল আজাব ফলাই খফ আনহম আলাহমিন জারুন আর যখন জালেমরা আজাবকে প্রত্যক্ষ করে নেবে তখন তাদের থেকে সে আজাব শাস্তিকে হালকাও করা হবে না ওলাহমিন জারুন আর তাদেরকে কোনো রকমের সময় সুযোগও দেওয়া হবে না ওয়াই আল্লাহ রানা হা ওনাল আল্লাহা বলছেন যারা শিরিক করে মারা গিয়েছিল তারা যখন তাদের ওই সব বাতিল উপাস্যকে দেখে নেবে যাদেরকে আল্লাহর শরীর বানিয়েছিল অংশী বানিয়েছিল কালু তখন বল রব্বানা হে আমাদের প্রতিপালক হা ওলা সোরাকা ওনা এগুলি হচ্ছে আমাদের অংশী আমাদের উপাস্য মিন নাদ তোমাকে বাদ দিয়ে তোমার সাথে সাথে এদেরকে আমরা আহ্বান করতাম আল্লাহাক বলছেন ফল কাউল কৌলা তখন এ কথাকে তাদের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের সেই মাবুদের বলবে তোমরা মিথ্যুক আমরা তো তোমাদেরকে বলিনি যে আমাদের উপাসনা করিও আমরা বলিনি যে আমাদের তোমার চেষ্টা করিও আমরা বলিনি যে আমাদের কাছে সন্তান সন্ততি কামনা করবি আমরা তোমাদেরকে উদ্ধার করতে পারি এসব শিক্ষা আমরা দিনি ওয়াল কাউল আল্লাহ ইয়দিন ইসালাম অদাল্লাফতারুন আর আল্লাহাক বলছেন সেই দিন আল্লাহাক রব্বুল আলমিনের সামনে খোলাখুলি আত্মসমর্পণ করবে অদল্লাফতারুন আর যা কিছু তারা ভ্রান্ত রচনা করেছিল তা তাদের থেকে হারিয়ে যাবে কোনো দলিল প্রমাণ আর তখন থাকবে না এ শির কুফুরির ওপর এল্লা জিনা কফার ওয়সদানিদ্দ নাহম আজাবান ফক আল আজাবান ইয়ফসেদুন আল্লাহ বলছে যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করেছে নিজেদেরকেও বাধা দিয়েছে এবং অন্যদেরকেও বাধা দিয়েছে জিদ না আহম আজাব আন ফৌকআল আজাব তাদের শাস্তির ওপর শাস্তি আমি বৃদ্ধি করে দেব বেমা কাহ ইউফ তাদের ফিতনা ফাসাদ সৃষ্টি করার কারণে মহান আল্লাহ আরও ইরশাদ করছেন ওয়াই মানাব আসো ফি কুল্লে উম শাহীদন আলিহমিন আনফু সাহিম ওয়াজ না বেকা শাহীদন আল্লাহা উল্য় পনা আলী কালকিত বিয়ান আল্লি কুল্লে আল আয়া মহান আল্লাহ ইরশাদ করেছেন স্মরণ করো ওই দিনকে যেই দিন আমি প্রেরিত করব প্রত্যেক জাতিতে একজন করে সাক্ষী তাদের বিরুদ্ধে যে এরা মেনে ছিল কি না নবীগণকে আল্লাহাক রবী নিয়ে আসবেন আর তাদেরকে জিজ্ঞাসা করবেন নিজ নিজ উম্মত সম্পর্কে মিন আনফুস তাদেরই মধ্য থেকে আল্লাহ আল্লাপাক সাক্ষী নিয়ে আসবো যে নবিকা আলাহা আল্লাহ হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম তোমাকে এদের ওপর সাক্ষী করে নিয়ে আসব। পান্না জাল্লা আলাইক আল কিতাব আিবিয়ান আল্লিকসাই আর আমি আল্লাহ এই কিতাব কোরআন করিম নাজল করেছি প্রত্যেকটি আবশ্যক বস্তু যেগুলির প্রয়োজন রয়েছে মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির সমস্যার সমাধানের জন্য সেগুলির প্রত্যেকটির বিবৃতিসহ তাতে বর্ণনা রয়েছে ও এবং তাতে রয়েছে হিদায়ত ও রাহমাতান এবং তাতে রয়েছে রহমত ও বুসরালিল মুসলিমিন আর আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য তাতে রয়েছে সুসংবাদ ইন্না আদুল এহসান ওই তাই কোরবা এনহানিল ফাহসাউল মু আল্লাহুমত মহান আল্লাহ এর সাদ করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ ফাকরবুল্লা আলমিন নাই বিচার প্রতিষ্ঠার আদেশ করেন ওল এহসান এবং সাদাচরণ সদ ব্যবহারের আল্লাপাক আদেশ করেন ওয়া ই তায় করবা আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক দেয়ার আদেশ করেন কারণ আল্লাহ ফাকরবুল্লাহ এখানে তিনটি এমন আদেশ করেছেন যেগুলি হচ্ছে প্রত্যেক ভালো মানুষের চরিত্র যে কোনো চরিত্রবান মানুষকে যদি চরিত্রবান হইতে হয় সত্যিকার অর্থে চরিত্রবান হয় তাহলে তাদের মধ্যে এই ভালো বৈশিষ্ট্যগুলি থাকতে হবে এখানে এ আয়তে আল্লাপাক রব্বুল আলমিন তিনটি ভালো আদেশ করেছেন এবং তিনটি মন্দ চরিত্র থেকে আল্লাপাক বাধা দান করেছেন এ আয়াতটি অত্যন্ত ব্যাপক অর্থবহনকারী এবং গুরুত্বপূর্ণ আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন নিঃসন্দেহে পাক আদেশ করেছেন মানব জাতিকে বিল আদলে নাই বিচারের ওয়ালে এহসান এবং সদাচরণের ওয়াই তাইজেল খুরবা আত্মীয় স্বজনকে দেওয়ার আদেশ করেছেন আজকে আমাদের মাঝে হিংসা বিদ্বেষে এই জন্য যে আমরা ন্যায় নীতি অবলম্বন করি না আর শত্রুতা এই জন্য যে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করি না সদাচরণ আমরা করি না আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্কের অবনতি এই জন্য ঘটছে যে আমরা তাদের যাদেরকে দিতে হবে তাদেরকে আমরা দিই না তাদের হক আদায় করি না ওয়ান হা আনিল ফাহ শাহ মু আল্লাহুম তাজাকুন এবং আল্লাহ ফাকরাবুল্লা আলমিন নিষেধ করছেন অশ্লীলতা থেকে অশ্লীল কথা অশ্লীল কাজ আল্লাহ ফাকরবুল আলমী নিষেধ করছেন ওয়াল মুনকার এবং আল্লাহ পাক অপকর্ম নিষেধ করছেন মুনকার যে কোনো এমন নাজায়জ হারাম কাজ যা আল্লাহ ফাকরবুল আলম নিষেধ করেছেন অথবা তাঁর রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ রয়েছে সেগুলি হচ্ছে মুনকার যে কোনো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে মুনকার কাজ আল্লাহ ফাকরবুল আলম অসন্তুষ্টির কাজ করা হচ্ছে মুনকার কাজ অপকর্ম ওয়াল বাঘী এবং সীমালঙ্গন জুলম অত্যাচার বিদ্রোহ আল্লাহাক জুল অত্যাচার হারাম করেছেন যেই জুলম অত্যাচার মানুষ মানুষের ওপর করে থাকে বা মানুষ আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টির ওপর করে থাকে আল্লাহাক তোমাদেরকে উপদেশ দান করছেন লা আল্লাহ যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো অশ্লীলতা অশ্লীল কথা হইতে পারে অশ্লীল কাজ হইতে পারে সবচেয়ে বড় অশ্লীল কাজ হচ্ছে ব্যবচার এবং সমকামিতা এইরকম অশ্লীলতা হচ্ছে উলঙ্গ হওয়া এইরকমই অশ্লতা হচ্ছে উলঙ্গ ছবি দেখা অবাধ মেলামেশা নারী পুরুষের এগুলি হচ্ছে অশ্লীলতা নারী পুরুষের নির্জনতা অবলম্বন করা একা একজন পুরুষ একজন যুবক একজন যুবতীর সাথে নির্জনতায় গল্প গুজব করে এগুলি হচ্ছে অশ্লতা অশ্লতার অন্তর্ভুক্ত হচ্ছে বিনা মাহরামে একাই কোনো মহিলার সফর করা এসব হচ্ছে অশ্লতা আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই সমস্ত নিষেধ করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াউফুবি আহদিল্লা আহাদুম ওালাতন কজুল আইমানু আল্লাহ আলি কুমিলা ইন্নআল্লাহ আলম আলুন মহান আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের অঙ্গীকার পূরণ করো এ যা আহাদ যখন তোমরা অঙ্গীকার করবে পাকের অঙ্গীকার অর্থাৎ আল্লাহর নাম নিয়ে কোনো এক ব্যক্তির সাথে অথবা একাধিক ব্যক্তির সাথে কোন সম্প্রদায় কোন জাতির সাথে কোন দেশের সাথে যে সব চুক্তি করেছ অঙ্গীকারে আবদ্ধ হয়েছ সেগুলিকে পূরা করো তোমরা চুক্তি ভঙ্গ করিও না ওলা তানকুলাইমান আবাদা তৌকিয়ে দেহা আর শপথকে তোমরা অকাট্য করার পরে আর সেই শপথ বা অঙ্গীকার ভঙ্গ করিও না ওকাত জাহাল তুমুল্লাহ আলীকুম কফিলা অথচ তোমরা আল্লাহ ফকরব্বুল আলমিনকে তোমাদের উপর সাক্ষী বানিয়েছ যখন এসব চুক্তি করেছো তখন সাক্ষী বানিয়েছ ইন্ কিছু তোমরা করো আল্লাহ ফকরব্বুল আলম সে সব কিছুই জানেন মহান আল্লাহ আরো ইরশাদ করছালি নাকলাহা মিমবাদা তত্তা খেজুনামান উম্মা তোমরা এমন নারীর মতো হেও না যে তার সুতাগুলিকে শক্ত করে পাকানোর পর নিজেই তার পাক খুলে টুকরো টুকরো করে দোরণত চরখায় যে সুতা কাটে সেটা মহিলারা কাজ করে চরখায় সুতা কাটার পরে দিন মেহনত পরিশ্রম করলো আর করার পরে যদি সুতাকে মাঝখান থেকে কেটে দেয় তাহলে সারাদিনের মেহনত পরিশ্রম একেবারে বেকার হয়ে গেল। তো রকম কাজ করিও না অর্থাৎ তোমরা চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে চুক্তি ভঙ্গ করিও না আল্লাহ আল্লাহাক বলেছেন যে তোমরা তোমাদের শপথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোকা প্রতানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করিও না খেজু না এই মা না দেখালাম তোমরা তোমাদের শপথকে তোমরা তোমাদের মাঝে ধোঁকা প্রতানোর জন্য ব্যবহার করে থাকো আনতা কো না উম্মাতুন হে আরবা বা মিন ওম্মা আল্লাহফাক বলছেন যে যেন এক দল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে এইরকম যেন না হয় যে তোমরা চুক্তি ভঙ্গ করে দিয়ে বেশি লাভবান হবে এইরকম হবে না ইন না মায়ুকুমুল্লাহবি আল্লাহ এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা করতে চান ওয়ালাই নান কিয়মতম ফিহে তালিফুন অবশ্যই আল্লাহ ফাকরব স্পষ্ট করে দেবেন কেয়ামতের দিনে যে সম্পর্কে তোমরা মতনৈক্য করছোলা শাহ আল্লাহমালুন আলুন আল্লাহ বলছেন আল্লাহাক যদি চাইতেন তাহলে তোমাদেরকে একটি জাতিতে পরিণত করতেন এক জাতি আল্লাহ পাক করে দিতেন তৌহিদের অনুসারী নবী কারিমসাইসালামের সন্ন্যতের অনুসারী করে দিতেন যদি আল্লাপাক জোরপূর্বক করতে চাইতেন তোমাদের পরীক্ষায় শেষ হয়ে যেত পরীক্ষা করা হতো না কিন্তু আল্লাপাক তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন ভালো দুটি ক্ষমতা দিয়ে লাজা আলকুম্মাত ওয়াহেদাহ ওয়ালা কি অদিল্ল মেইয়াশা তবে আল্লাপাকরমে এমনটা জোরপূর্বক করেন না বরং আল্লাহ পাক যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন ওয়াহদি মাই আশা যাকে ইচ্ছা আল্লাহ পাক সঠিক রাস্তা দেখান অর্থাৎ সঠিক রাস্তায় গন্তব্য স্থানে পৌঁছার দান করেন ওয়ালা তুস আলুন না কুন্তাম আলুন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবে মহান আল্লাহ আরও ইরশাদ করছেন ওয়ালা তত্তাখু নকুম দখালম বে নকুম ফ্লা কদমু তু কুসুমা তুমির আজাবন আজিম আর তোমরা তোমাদের শপথগুলিকে পরস্পরের ধোকা প্রবঞ্চনার উপায় হিসাবে গ্রহণ করিয়ে না যে তোমরা কসম খেয়ে একে ধোকা দেবে এরকম করিও না যদি এরকম করো ফাতাজ কাদম বাদাসবু তাহলে পা পায়ের পদস্খলন ঘটবে তা সুদৃঢ় হয়ে যাওয়ার পরে অর্থাৎ ইমানের ওপর আসার পরে ইসলামে আসার পরে তোমাদের পাপ হয়ে যাবে ও তাজু কুসু আবিমা সাদ আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা দানের জন্য তোমাদেরকে এর শাস্তির আসাদন গ্রহণ করতে হবে ওলাকমা জাবু নাজিম এবং তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি আল্লাহাক যেন আমাদেরকে চুক্তিতে আবদ্ধ থাকার তৌফিক যেন দান করেন আল্লাহাক রবী আমাদের যেন গুনা খাতা মাফ করে দেন আমাদেরকে সত্যের ওপর যেন অটল থাকার তৌফিক দান করেন সুহান আরব্বেকার রব্বিলাম আসালাম আলমুরসালীন আলহামদুলিল্লাহ রবিল আলমিন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 शांति इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठा इसलम आज रे आठ टेब सम्प्रचार सकाल सतट देशे पीटी